এই লেখাতে শেরেক হবে কিনা যদি সেরেক হয় ছোট সেরিক না বড় শেরিক আল্লাহ এবং মুহম্মদ একসাথে লিখলে সে রেখ হবে না কারণ যারা লিখতেছেন তারা এই কথা মনে করে লিখতে না যে আল্লাহ এবং রাসুল সমান আল্লাহ এবং এরকম একটা গান আছে না একই নূরে মানে আল্লাহর যে নূর রাসুল আল্লাহ রাসুল এক এটার উপর ইমান এরকম মনে করে যদি কেউ লেখে সেটা শেরিক হবে না তবে সালফে সালে পদ্ধতি ছিল তারা কখনো একসাথে লিখতেন না শুধু শাহাদার ক্ষেত্রে শাহাদাতে আল্লাহ ও আন্না মুহাম্মদ রসোল্লাহ শুধু শাহাদার ক্ষেত্রে তারা এইভাবে একত্রিত করতেন দুটা বাক্যকে আল্লাহ ছাড়া কোন অন্য ক্ষেত্রে তারা আল্লাহ এবং মোহাম্মদ দুটাকে একসাথে লিখতেন এটা সলফলাহিনের পদ্ধতির বিপরীত উত্তম তবে কেউ লিখলে আমরা